অষ্টাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ অসুস্থ শ্রীরামকৃষ্ণ ও ডাক্তার রাখাল ভক্ত সঙ্গে নৃত্য ভক্ত সঙ্গে নৃত্য শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে নিজের ঘরে বসিয়া আছেন রবিবার বিশে সেপ্টেম্বর আঠেরোশো খ্রিস্টাব্দ পাঁচই আশ্বিন শুক্লা একাদশী নবগোপাল হিন্দু স্কুলের শিক্ষক হরলাল রাখাল লাটু প্রবৃতি, কীর্তনিয়া গোস্বামী অনেকেই উপস্থিত বহুবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করিয়া মাস্টার আসিয়া উপস্থিত ডাক্তারকে ঠাকুরের অসুখ দেখাইবেন ডাক্তারটি ঠাকুরের গলায় কি অসুখ হইয়াছে দেখিতেছেন তিনি দোহারা লোক আঙুলগুলি মোটা। শ্রীরামকৃষ্ণ সহাসে ডাক্তারের প্রতি যারা এমন এমন করে অর্থাৎ কুস্তি করে তাদের মতো তোমার আঙুল মহেন্দ্র সরকার দেখেছিল কিন্তু জীব এমন জুড়ে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল যেমন গরুর জীব চেপে ধরেছে রাখাল ডাক্তার আজ্ঞা আমি দেখছি আপনার কিছু লাগবে না ডাক্তার ব্যবস্থা করার পর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আচ্ছা লোকে বলে ইনি যদি এত অর্থাৎ এত সাধু তবে রোগ হয় কেন তারক ভগবান দাস বাবাজি অনেকদিন রোগে শয্যাগত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ মধু ডাক্তার ষাট বছর বয়সে রাড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে এদিকে নিজের কোনো রোগ নাই গোস্বামী আজ্ঞা আপনার যে অসুখ সে পরের জন্য যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয় সেই সকল অপরাধ পাপ লওয়াতে আপনার অসুখ হয় একজন ভক্ত আপনি যদি মাকে বলেন মা এই রোগটা সারিয়ে দাও তাহলে শীঘ্র সেরে যায় শ্রীরামকৃষ্ণ রোগ সারাবার কথা বলতে পারি না আবার ইদানিং সেব্যসেবক ভাব কম পড়ে যাচ্ছে एक बार बोली माँ तरबाड़ खापा एकटू मत कर दाओ करु प्रार्थना कम पड़े जाजकाली ता खुजे पासीना देखी तीन खोलटार भर रोन कीर्तने जो गोस्मामी के आना हे एक भक्त जिज्ञासा करन कि श्रामकृष्ण असुस्थ कन हईले मत्ता आसिब এই ভয় সকলে করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন হোক একটু আমার নাকি ভাব হয় তাই ভয় হয় ভাব হলে গলার ওইখানটা গিয়ে লাগে কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাব সম্বরণ করিতে পারিলেন না দাঁড়াইয়া পড়িলেন ও ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন ডাক্তার রাখাল সমস্ত দেখিলেন তাহার ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া আছে তিনিও মাস্টার গাত্রোত্থান করিলেন কলিকাতায় ফিরিয়া যাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয়ে প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ স্বস্নেহে মাস্টারের প্রতি তুমি কি খেয়েছো? বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তাঁহার ঘরের ছোট খাটটির উপর বসিয়া আছেন গলার অসুখের জন্য কাতর হইয়াছেন মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি একবার ভাবি দেহটা খোল মাত্র সেই অখণ্ড সচ্চিদানন্দ বই আর কিছু নাই ভাবা বিষ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে দিজোর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন তাহারা প্রণাম করিয়া ঘরের এক পাশে বসিলেন দিজোর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন ইনি কে যিনি দ্বিজকে মানুষ করেছেন আচ্ছা দিজো এমন এমন অর্থাৎ এক তারা কিনেছে কেন মাস্টার আজ্ঞা তাতে দুই তার আছে শ্রীরামকৃষ্ণ একে ওর বাবা বিরুদ্ধ সব্বাই কি বলবে ওর পক্ষে গোপনে ঈশ্বরকে ডাকাই ভালো শ্রীরামকৃষ্ণের ঘরে দেয়ালে টাঙানো গৌর্ণিতাইয়ের ছবি একখানে বেশি ছিল গৌর্ণিতাই সাঙ্গ পাঙ্গ লইয়া নবদ্বীপে সংকীর্তন করছেন এই ছবি রামলাল শ্রীরামকৃষ্ণের প্রতি তাহলে ছবিখানি এঁকেই অর্থাৎ মাস্টারকে দিলাম শ্রীরামকৃষ্ণ আচ্ছা তা বেশ ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন প্রাণ আই করিতেছে হরিশ সেবা করেন ওই ঘরেই ছিলেন রাখালো আছেন শ্রীযুক্ত রামলাল বাহিরে বারান্দায় শুইয়া আছেন ঠাকুর পরে বলিলেন প্রাণ আইঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছা হল মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম তখন আবার নাচতে লাগলাম শ্রীমকথিত শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত ভাগ এইখানে সমাপ্ত পরবর্তী অংশে পরিশিষ্ট